ব্যাপারে আমাদের বিশ্বাস কেমন হবে আমাদের বিশ্বাসটা সাহাবাই করামের ব্যাপারে কেমন হবে সাহাবাই করামের बेपारे जमीदादा तो, तो सहबाई कहबतरा इमान गुरुत्वपूर्ण एक अंश समस्त शाहबाई इक्रम के मोहब्बत करा साहबराम कारो महब्बत ना थामान थकबेना सहबाई कलम के भलबासा मोहब्बत करा তাদের এত্তেবা করা এটা ইমানুন এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা আমাদের একজন সাহাবির হিংসা, ক্রোধ এটা রাখা যাবে না যদি একজন সাহাবির প্রতিও কারো হিংসা থাকে ক্রোধ থাকে মহব্বত না থাকে তাহলে ওই ব্যক্তির ইমান নেই এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ আমরা ইমান আনবো সাহাবাই ব্যাপারে সংশয় তৈরি হয় তাহলে ওই ব্যক্তির ইমানের মধ্যে সংশয় তৈরি হবে কোরআন নিয়ে তার সন্দেহ তৈরি হবে হাদিস নিয়ে তার সন্দেহ তৈরি হবে এরকম দিনের বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে সন্দেহ তৈরি হবে এই জন্য সাহাবাই আয়াত সুবান করে এটা আল্লাহ সুবাহ এরা হলেন আসা আল আল্লা এরা দুনিয়াতেও অগ্রগামী কেয়ামতর ময়দানে এরা অগ্রগামী জান্নাতেও এরা অগ্রগামী সুহান আল্লাহ এখানে আল্লাহাকে সবাইকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এই আয়াতে সমস্ত সাহবাই আল্লাহ আল্লাহ পাবে পাবে যারা এহসানের সাথে এত্তবা করবে কে পর্যন্ত যত মানুষ সাহাবাইকার করবে অনুসরণ করবে তবে অনুসরণটা বি এহসানিনের সাথে এত্তেবা করতে হবে তাহলে এদেরকেও আল্লাহাক আল্লাহ আল্লাপাক এদের উপরে সন্তুষ্ট এরা আল্লাহর উপরে সন্তুষ্ট এবং আল্লাহ তৈরি করে রেখেছেন সোহানো তাহলে সাহাবাই কামের অনুসরণের উপরে ফরস এজন্যবি সাল্লা সালাম সুন্নতের বর্ণনা দিতে গিয়ে বলছেন আলাইকুম কুমি প্রশংসা করে সুরাল উনত্রিশ নম্বর আয়ত বলছেন এবং তার সাথে যে ইমানদাররা আছে এরা আসিফার এদের অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাফা বর্ণনা করেছেন যে এরা উপরে খুব কঠোর আর তাদের নিজেদের মধ্যে খুব রহমদিন এদেরকে সব সময় দেখা যায় রুকু অবস্থায় অবস্থায় আর যে কাজে যে আমলে আল্লাহর সন্তুষ্টি আছে এরা সবসময় আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে থাকে মিন এদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় এদের চেহারার মধ্যে স্যাজদার চিহ্ন বিদ্যমান সোহান আল্লাহ সাজদার চিহ্ন মানে আল্লাহর আনুগত্যের চিহ্ন এরা সবসময় আল্লাহর আনুগত্যের সামনে মাথা নত করে থাকে এদেরকে দেখলে বোঝা যায় যে আল্লাহর হুকুম পালন করার জন্য পাগল হয়ে আছে আমল কোরআনে কারিম কে আল্লাপায় তিন পদ্ধতিতে সংরক্ষণ করছেন এক পদ্ধতি হল লেখনের মাধ্যমে এক পদ্ধতি হলো মুখস্থ করার মাধ্যমে আরেক পদ্ধতি হল সাহাবাহিক নামের আমাল এর মাধ্যমে সুহান যদি তোমাদের কেউ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় খরচ করে ফেল উহুত পাহাট অহুত পাহাট কত বড় এই যদি তোমরা আল্লাহ রাস্তায় খরচ করে দাও তবু মাাদ আমার সাহাবিরা এক মুরচ করেছে অথবা এক মুদের অর্ধেক আমার সাহাবিদের কে গালি গালাস করিও না পৃথিবীতে একটা সম্প্রদায় আছে মুসলিমদের মধ্যে এরা সাহাবিদের কে গালি গালাস করে এরা হলো শিয়া সম্প্রদায় এরা আবু বকর রদি আল্লাহনকে গালি দে ওমর রদি আল্লাহকে গালি দে উসমান রি আল্লাহকে গালি দেশা রাদি আল্লাহ অসংখ্য সাহাবাইকারি দে আহলুস আল জামাত রাকিদে হলো সমস্ত সাহবাইকারের প্রতি আমাদের ভালোবাসা মহব্বত থাকবে কোন সাহাবিকে গালি দেওয়া যাবে না আমরা সবাইকে ভালোবাসি সবাইকে মহব্বত করে এটা আমাদের ইমানের গুরুত্বপূর্ণ অংশ আমিনী রবিন আসসালামু আলাইকুম বরহমাতবরক